এই হচ্ছে ভগবত গীতা সকলের ঘরে এই আছে কি আমাদের মধ্যে উপস্থিত আছে কেউ যাদের ঘরে মধ্যে এই গ্রন্থ নাই হাত ধুলুন এবং ওই হাতে আমরা এই গ্রন্থ আপনার ঘরে এই গ্রন্থ যদি না থাকে আপনার হাত ধুলুন তো ওইসব হাতে বই দেন সকালে ঘরে এই গ্রন্থ রাখা দরকার আছে বানর এবং মানুষে মধ্যে কি পার্থক্য আছে বানরা ভগবত গীতা বুঝে না এই আসল পার্থক্য তো আমরা যদি ভাগবত গীতা না বুঝি আমরা কি মানুষ না পশু প্রমাণ কি আছে এর সম্বন্ধে শাস্ত্র প্রমাণ আছে কি না এমনি আমরা কথা বলছি আহ যা দেখাচ্ছে ভাগবত গীতা নাই তো নেন তার জন্য এই ছাপানার জন্য ঠাকা দিতে হবে মানুষ এবং ফসুদের মধ্যে পার্থক্য আছে যে ফসুর ভগবত গীতা কথা বুঝতে পারে না এর সম্বন্ধে শাস্ত্র প্রমাণ আছে কি প্রমাণ আহার নিদ্রা ভায়া মাইথুন সমান মেথাত ফসু ভেয় নারায়ণম ধর্ম হি তৈম অধিক বিশেষম ধর্মেন ফাশু বে না তোরা পশুরা খাই শুয়েতে যায় ভয় লাগে এবং মাইথুন করে এবং মানুষেরাও খাই আরাম করে শুয়েতে যায় ভয় করে এবং মাইথুন করে তো পশুদের এবং মানুষদের মধ্যে কি পার্থক্য আছে ধর্ম হিতে ধর্ম পালন করা সেই জন্য এইজন মানুষ যদি ধর্ম পালন না করে সেই মানুষ তো মানুষ মানুষের রূপ আছে কিন্তু তাদের চেতনা পশুদের মতো আছে সকলে ঘরে এই ভগৎগীতা যথাযথ রাখতে হবে তো যাদের ঘরে নাই তো আজকে নিতে পারেন আপনাদের ফরম লাভ হবে শুধুমাত্র ঘরেই রাখা চলবে না আমাদের ঘরে ভাগবত গীতা আছে এবং প্রতিদিন আমরা পুজো করার সাথে আমরা ভাগবত গীতা পূজা করি সেটা ও চলবে না ভাগবত গীতা প্রকৃতা পূজা তার অধ্যায়ন করা থেকেই হয় এমনি ঘরে রাখলেই তো বেশি হবে। আপনাদের মধ্যে কত লোকজন আছে যারা ভগৎগীতা আঠারো অধ্যায় সকল তাৎপর্যের সাথে পুরা অধ্যায়ন করেছে কত লোকজন আপনাদের হাত পুরা পুরো ভাগ গীতা যথাযথ যারা ফাট করেছেন হাত ধুলন কমলো তু সকলে ঘরে আছে একদম কচ লোকজন তো যাদের ঘরে ভগবত গীতা যথা আছে কিন্তু পড়েন ওই ফাট করেন তো আপনার কাছে আমার এই অনুরোধ আছে অনুরোধ না প্রার্থনা না আদেশ ও যেই যেইভাবে আপনারা করবেন আমার এই এইভাবে অনুরোধ না প্রার্থনা না আদেশ না দাবি আছে আপনারা এই ভগৎ গীতা যথাযথ করুন শুধু হিন্দু আছি আমাদের ঘরে ভগবৎ গীতা যে আমরা হিন্দু না আসলে ভগবদ গীতায় ওই এবং সমস্যা বেদ শাস্ত্রায় এই হিন্দু শব্দ হিন্দু শব্দ তো আসে না ওই হিন্দু শব্দ শব্দ নয় এই হিন্দু শব্দ আসে ফার্সি ভাষা মানে মুসলমানের ভাষা থেকে হিন্দিতে এই কিঞ্চু লোক বলে মানে ওই হিন্দুত্ব হিন্দুটা এক মতবাদ আছে রাজনৈতিক মতবাদ লোকেরা বলে আমাদের গৌরব আছে যে আমরা হিন্দু কিন্তু ভগবত গীতায় শ্রী বলে না তো খাটি হিন্দু হয়ে যায় আমরা হিন্দু আছি আমরা হিন্দু সেটা ভগবা হচ্ছে অর্জুন কে ব্যবহারিক আধ্যাত্মিক উপদেশ প্রদান করে সেই ব্যবহারিক উপদেশ কি আছে ভগবত গীতায় কিছু ব্যবহারিক উপদেশ লাগবে এইসব ঠিক করার জন্য বুঝে কিভাবে ঠিক করা যায় তো সেই ব্যবহারিক ব্যাপার তো কি ব্যবহারিক ব্যাপার আছে যে আমরা সকলে অনুভব করতে পারি যে এই জগৎ জড় জগত দুঃখময় আছে দুঃখময় অনেক রকম দুঃখ আছে না দুঃখ আছে এবং সুখও আছে সুখও আছে মানে আইসক্রিম খাওয়া যায় এটা সুখের ব্যাপার এবং টিভিতে অনেক ভালো নাটক দেখা যায় সুখে ব্যাপার সেইটাই আমি সুখ না কিন্তু অনেকেই সুখ পায় সেই জন্য ওই রকম নাটক দেখানো হয় সুখে ব্যাপার আমরা ক্রিকেট খেলতে পারি বাংলাদেশ টিম কিরকম চলছে ওয়ার্ল্ড কাপছে ইংল্যান্ড ইংল্যান্ডে হলো নেই না আমার জন্ম ইংল্যান্ডে হলো নে আসলে আমি দুই দেশে নাগরিক ইংল্যান্ডে বঙ্গা ইংল্যান্ডে আমার জন্ম ছিল কত বছর আগে ছত্রিশ বছর আমার আশাও আমার বাবা আছে শিল প্রভুপা এবং মাথা আছে কি মাথা আছে বেদশাস্ত্র বেদা মাতা প্রতি জন্মে সবে পায় গুরু কৃষ্ণ নহে মেলে সকল জন্মে আমাদের পিতা মাতা লাভ করা হয় ওইসব খো যা রাস্তায় রাত্রে ধর রাস্তায় রাজনৈতিক আন্দোলন করে রাজনৈতিক সভা অধিবেশন করে এই খোকরা তাদেরও পিতা মাতা আছে খোকরের জন্য তাদের পুজনীয় পিতা মাতা আছে আলো তাদের পিতা মাতা আছে তো আসল মানুষ দ্বিতীয় জন্ম ওর আসল জন্ম ওই জন্মায় পিতা হচ্ছেন গুরু এবং মাথা হচ্ছে বেদমাত জন্ম হয় জ্ঞানে প্রদানে দ্বারা দিক মনে কি অনুষ্ঠানে বস কি এইটা দিকা শব্দের অর্থ না দিক যা দ্বারা পারমার্থিক জ্ঞান আদান প্রদান করা যায় সেটা দিকা তুই শিল প্রভুপাতে এখনো দেখা যায় বৃন্দাবনে যেখানে ওই জায়গা আছে বাবা নাম লেখার জন্য প্রভুপাত শ্রী শ্রীমদ ভক্তি শ্রী ধন সরস্বতী ঠাকুর তার আসল পিতা তো আমার জন্ম ইংল্যান্ডে ছিল কিন্তু ক্রিকেটে কন বিজয় হবে সেটা আমার কোনো ব্যাপার নেই আমি কি বলতে চাচ্ছিলাম যে ভগবত গীতায় ব্যবহারিক উপদেশ আছে এই সুখ আছে এই জড় জগতে সুখ মানে অনেক রকম সুখ আছে সেটা ইন্দ্রিয় সুখ দুঃখও আছে ইন্দ্রিয় সুখ সম্বন্ধে ভগবান কৃষ্ণ আমাদের এই ব্যবহারে উপদেশ দেন যে এই সংস্পর্শ ভোগা আদে সুর আমগবান কৃষ্ণ বলেন যে এই ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় সুখ সুখ আছে যে প্রকৃত পক্ষে সুখ নয় সুখে একটু অনুভব হয় কিন্তু সাথে সাথে আদি অন্ত এবং ও অন্তনাম হয় সবকিছু যা আমরা করে এই জড় জগতে শুধুমাত্র মানুষেরা ও মানুষেরা নয় তো সকল প্রাণী সব কিছু যা করে তো কি করে কি জন্য করে সুখ প্রাপ্তির জন্য কিন্তু প্রকৃত পক্ষে সকলে দুঃখ পায় সেই জন্য শ্রীকৃষ্ণ বলেন যে এই জড় জগৎ হচ্ছে দুখালয়ম। দুঃখালয়ম দুঃখালয় আলোয় মনে ওই জায়গা যার মধ্যে এই। সেই রকম জিনিস প্রচুর আছে যেমন হিমালয় হিমালয় হিম। মানে বরফ অনেক দেখা যায় বরফ শুধুমাত্র দেখা যায় হিমালয় সব জায়গায় হিম আছে সেই জন্য সেই জায়গা হিমালয় বল। গ্রন্থালয় মনে ওই পুস্তকে ভান্ডা ভণ্ডার পুষ্টাকালয় না গ্রন্থালয় বল কারণ সেখানে শুধুমাত্র গ্রন্থ আছে প্রচুর গ্রন্থ আছে বিদ্যালয় যা বিদ্যালয় বলে তো আসলে ঠিক মতো বলা যায় না বিদ্যা বিদ্যালয়ে অবিদ্যা নামে বিদ্যা আসলে আজকাল যা বিদ্যালয় নামে চলে সেটা অবিদ্যালয় বলা উচিত তো ঠিক সেইভাবে এই জড় জগৎ হচ্ছে দুঃখালয় কারণ এইখানে এখানে দুঃখ প্রচুর আছে এবং সেই সুখ যা আছে সেটা প্রকৃত সুখ নেই তো এই জড়ো জগতেই সুখ আছে সুখ যদি না থাকতো তো লোক তো কিছুই করতো না লোকেরা কাজ করে না আপনারা কি করে কারো দোকান আছে কারো অফিসে যাওয়া হয় না শ্রম করা হয় কেউ কেউ অফিসে খাট মিস্ত্রি আছে কেউ কেউ কেউ অনেক রকম কৃষক এইখানে শহরে কৃষক নেই তো তো কাজ করতে হয় কি জন্য পরিবারের পালন করার জন্য জন্য কারণ পরিবারে পালন করা থেকে লোকের সুখও পায় কিন্তু সেই সুখ যা আছে সেটা অতি সমান্য আছে অতি সামান্য মাইথুন আদি গৃহমেধি সুখম হিথুচ্ছম ভাগবত প্রহাদ মহারাজের কথা আছে যে গৃহমেধি দে আছে মাইথুন আদি গৃহমেধি জীবনের কেন্দ্রবিন্দু হচ্ছে মাইথুন সুখ এবং সেই সুখ থুচ্ছ আছে খুব অতি আছে। কিন্তু সেই সুখের জন্য লোকেরা এত কষ্ট করে কাজ করে টাকা পয়সা আনার জন্য যাতে তাদের সুখ হবে তো আমরা সকলেই সুখ চাই কিন্তু এই থুচ্ছ মাইথুন নাদি সুখ এর চারা আমাদের অন কোন অনুভব নেই তো সুখ কি রকম বস্তু আছে সেই জন্য এই তুচ্ছ সুখের জন্য আমরা এই তো কষ্ট গ্রহণ করি একটা উদাহরণ আছে মরুভূমিতে গ্রীষ্মকালে একজন যদি পথ ভুল করে তো মরু মরুভূমি অনেক ভিতরে যায় মধ্যে দুপুর বেলায় এবং তার সাথে কিছু জল নাই তো খুব পিপাসা লাগবে না খুব এবং অনেক জল চায় জলের অভাবে তো মারা যাচ্ছে জল জল লাগবে জল জল জল জল জল লাগবে দিতে হবে তো একজন যদি আসে হ্যা চিন্তা করি তোমাকে এই জল দিচ্ছি এবং এই ড্রপে থেকে এই মানে ওই আই ড্রপস আছে না তো এই ড্রপের থেকে এই দুই বুন কি বলে বাংলায় ফটা আমরা কি সন্তুষ্ট হবে আমরা কম্পকে এই পাঁচ ছয় লিটার জল চাই কিন্তু এই দুই ফটা যদি পাই আমরা সন্তুষ্ট হতে পারে সেটা জল জল কিন্তু থেকে সন্তুষ্ট হতে পারে না তো ঠিক সেইভাবে আমরা আত্ম এবং আমরা আমাদের মূল স্বভাব হচ্ছে সচ্ছিদ আনন্দময় সেই আনন্দ আনন্দময় মানে বিপুল আনন্দ সদাই বা অনুভব করা আমাদের জন্মগত অধিকার আছে আমরা এই জড়ো জগতে জন্ম নিয়েছি সেই জন্য আমরা সেই রকম বিপুল আনন্দ পাই না আমরা শুধুমাত্র এই দুই ফটা সুখ পাই তার ছাড়া আমাদের কোন অযথেষ্ট সেই জন্য সেই অযথেষ্ট সুখের জন্য আমরা সব কিছু করে কিন্তু আমরা জানে না যে ভক্তি সিন্ধু আছে সেই সিন্ধু অপার আছে সেই সিন্ধুতে পারুতে চাই করতে পারি ডুবতে আহ আমরা পূর্ণ সুখ সেই অমৃত জলে স্নান করা থেকে খুতে আমরা সব কিছু লাভ করতে পারি সেই সিন্ধু কি আছে ভক্তি সিন্ধু তো তার সম্বন্ধে আমাদের জ্ঞান নেই সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই ভাগবত গীতায় আমাদের দিকদর্শন দিচ্ছে বারবার ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন মন্মনা ভব ভক্ত মাদি মাং নমাস করো সদাইবা আমাকে এই চিন্তন করো আমার ভক্ত হয়ে যায় আমাকে ষষ্ঠঙ্গ প্রণাম দন্ডবাদ প্রণাম করো আমার পূজা করো তো কৃষ্ণের কথা না শুনে আমরা সদাইবা কৃষ্ণকে ভুল করি আমরা কৃষ্ণের ভক্তি করে না আমরা মনে কত বাবা বাপা এইসব পুজো চলে কেন বাবা আছে এই দেশে কিছু বাবা আছে ভারতে আরো অনেক বাবা আছে বাবা ও আছে আর কি আম্মা ও আছে এই এইসব কি এইসব বৎসর আগে ওই সব উন্নত জ্ঞানী পুরুষ দেমত ছিল যে পরমেশ ভগবান হচ্ছেন কৃষ্ণ অর্জুন কি বলেন ভগব গীতা পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভগবান পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম বিভুম অর্জুন বলেছেন যে হে কৃষ্ণ আপনি পরম ব্রহ্ম পরম ধরম পবিত্র আছেন আপনি শাশ্বত পরম পুরুষ দিব্য পুরুষ আছেন আপনি আপনি অনাদির আদির গোবিন্দ আছেন আপনি বিভু অর্থাৎ সর্বশক্তিমান আছেন তো অর্জুন বলেছেন যে মাত্র আমি বলছি না তোর সকল উন্নত মুাস দেবল অসীত সেই রকম বড় বড় মুনিগণ সকলে এই বাক্যে বলছেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ বর্ষার আগে ঐসব ঋষি মুষ্ণ হচ্ছেন এবং তার অনেক আগেও সকল শাস্ত্র সকল ঋষি মু একমত ছিল যে পরমেশ্বর হচ্ছেন ভগবান সেই সময় সব বাবা বাপ্পা কোন কিছু খবর ছিল না বর্ষ পরে সব ঋষি মুবাকে বলবেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং ফর্ষ পরে সব বাবা বাপায় তার কোন কিছু খবর থাকবে না কিন্তু সব সেই সময় অন কৃত্রিম ভগবান হবে এবং সেই সময় আস ভগবান হবে শ্রীকৃষ্ণ তো এইরকম কৃত্রিম নকলি ভগবান নকল ভগবান আসে যায় এবং আস ভগবান সর্ব ইতিহাসে আশ ভগবান এই কাজেই শ্রীকৃষ্ণ কিন্তু লোক সাধারণত লোক তো মূর্খ আছে আস ভগ কি বলে যৌনকি পোকা মত কৃত্রিম তথাকথিত ভগবানের পূজা করে যা থেকে কোনো লাভ নাই তো কি বুঝতে হবে বুঝতে হবে যে আমি কৃষ্ণ দাস আমি আত্ম ভগবান শ্রীকৃষ্ণ রকম দুঃখ হয় জন্ম মৃত্যুর জয়াবে আধি দুঃখ আধ্যাত্মিক আদি দৈবিক আদি বৌদ্ধ দুঃখ অনেক রকম দুঃখ আছে আসল সুখ আজই ভক্তি ও সমৃদ্ধ সিন্ধু তো আপনাদের ঘরে এই ভগৎগীতের যদি থাকে তো আর একটা বয় নেন ওই ভক্তি ও সমৃদ্ধ সিন্ধু এটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ তার মধ্যে ছিল রূপগর স্বামী চৈতন্য মহাপ্রভুর মুখ্য অনুগামী শিষ্য তিনি সকল শাস্ত্র থেকেই সভ্যমান সংকলন করে নির প্রমাণ যে কৃষ্ণ ভক্তি হচ্ছে এবং কি করে ভক্তি করা যায় শুদ্ধ ভক্তি কি আছে এই সকল কথা এই সকল নির্দেশ আপনারা পাবেন ভক্তি ও সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে ভাগবা প্রার্থনা আছে যে আপনারা সকল এই ভাগবত গীতা যা আপনাদের ঘরে আছে আপনারা সবাই প্রতিদিন ভগবদ গীতের থেকে পাঠ করবেন এর থেকে আপনাদের সন্তুষ্ট হবেন এবং আপনার যদি আসলে এই উপদেশ পালন করবেন ভগবান আরো সন্তুষ্ট হবে তো ভক্তি জীবনে আমরা কি করে আমরা সব কিছু যা করে তা শুধুমাত্র কৃষ্ণের প্রীতের জন্য আমরা করি তো কৃষ্ণ ভগবান হইবেন আমরা যদি তার বাণী যা ভগবত গীতায় আছে সেই সকল আমরা যদি ফাট করি এবং শুধু ফাট করা চলবে না তো সেই সব উপদেশ আমাদের নিজের জীবনে পালন করতে হবে তো এই হচ্ছে ভক্তি জীবন আশা করি আপনারা এইসব আপনারা যদি মনে করবেন এইসব কথা তো আমার এখানে আশা সুফল হবে আপনারা যদি বিচার না করেন তবেও আমার এখানে আসা ফল হবে কারণ আমি ভক্তি জীবনে আমাদের সব সুফল না ও তো ফলিত হন কারণ ভগবান সন্তুষ্ট হন যথায়ু ছেষ্ঠ করেছে ওই লাভনা সীতা হরণ আ। বন্ধ কর কিন্তু থেকে রাবণ আরো অনেক বলবান ছিল সেই জন্য এই জথায়ু কথা পারলেন না রাবণকে বাধ্য দিতে তবু জথায়ু সাধারণ দৃষ্টিতেই অসফল হলেও তার সফল ছিল কারণ রামচন্দ্র ভগবান তাকে পুরো কৃপা দিয়েছেন এবং রামচন্দ্র ভগবান সেই ফকি সেই ফকি ছিল যথায় কিন্তু রামচন্দ্র ভগবান তা আন চেষ্টি বিধি পালন করেছেন তো ভগবান যদি সন্তুষ্ট হন আমাদের চেষ্ট পূর্ণ হয় তো আশা করি যে আপনারা আপনাদের সফল বানাবেন এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি পালন করার দ্বারা এই হচ্ছে আমাদের অনুরোধ হরে কৃষ্ণ তো যাদের খাচ্ছে ভগবদ গীতা যথাযথ নেই আপনারা দয়া করে নিজেকে দয়া করে এটা নেন এর দাম আছে বই ছাপানোর জন্য কিন্তু আসলে এই উপদেশ যা আছে এর মধ্যে সেটা অমূল্য অমূল্য সম্পদ আছে এর মধ্যে